ইসমিল্লাহ রহমানুর রাহিম আজ আমরা বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক জনাব শাহরিয়ার কবিরের একটি বক্তব্য দিয়ে কিছু কথা বলতে চাই চলুন শুরুতে তার বক্তব্যটি শুনে আসি দেখে আসি আমি সৌন্দর্যমুনা দিতে পারি রকম সুন্দর বই এটা দেখেছেন আপনারা এত সুন্দর পাঠ্য বই মানে কি চার কালারের ছবি সব আমি দেখাতে পারি এই যে বিষয়টা কি এখানে পড়ানো হচ্ছে অতে অজু করে পাক হও আজান শুনে জামাতে যাও ইসলাম চায় শান্তি ইমান বাড়ায় শক্তি উঠ পুষায়দা ইসেতে তারপর কোরআন পড়ো দিনের রাতে খোদ্দার রহমত পাবে তাতে সরকারি বই গান গাওয়া ভালো সরকারের না আমাদের শিশুরা পড়ছে সরকার হোক বেসরকারি হোক আমাদের শিশুরা এই বই পড়ছে এই যে গান গাওয়া ভালো না বা আরেকটা বইতে পেয়েছে গান গাওয়া হারামের ইয়েটা কি সানে নজুলটা কি আমরা এখানে আমাদের রিপোর্টে আছে আমি সেটাই বলছি গার্ডেন স্কুলে কতগুলো কিন্ডা স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা নাম মাদ্রাসা ব্যাপকভাবে আমরা জরিপ করেছে কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুটোতেই ইংলিশ মিডিয়াম স্কুলে যখন আমরা ফোর ফাইভ এর ছেলেদেরকে আমরা জিজ্ঞেস করছি জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা কিছু ছেলে বলল যে জাতীয় সঙ্গীত এটা গাওয়া হয় না এটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা হিন্দু লেখা কেউ কেউ বললো এটা ইন্ডিয়ানের লেখা সেজন্য গাওয়া হয় না আর বেশিরভাগ বলল গান গাওয়া হারাম সেজন্য আমরা গান গাই না এই শিশুর মাথায় ওই শিশুকাল থেকে আমরা এই জিনিসগুলো মাথায় ঢুকিয়ে দিচ্ছি সে কিংবা সে সাধারণ কারিকুলামুক মাদ্রাসায় পড়ুক যেখানে পড়ুক। কিন্তু তার সে তো বেড়ে উঠছে এইভাবে এবং সেই শিশুটি কিন্তু বড় হয়ে হোলি আর্টিজনের ঘটনা ঘটাচ্ছে আপনারা শুনেছেন তার বক্তব্য জনাব শাহরিয়ার কবির অত্যন্ত জোরালো ভাষায় কথা বলেন তিনি লেখক হিসেবেও শক্তিশালী প্রবীণ সাংবাদিক তার অনেকগুলো বই রয়েছে কিছু পড়ার সুযোগ আমারও হয়েছে আর সেই বিচিত্রার যুগ থেকে নিয়ে পরবর্তী বিভিন্ন সময় তার সাংবাদিকতার কিছু কিছু কাজ লেখা লেখি দেখারও সুযোগ হয়েছে পড়ারও সুযোগ হয়েছে আজ জনাব শাহরিয়ার কবিরের এই বক্তব্যের দুটি বিষয় নিয়ে আমি ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই একটি হচ্ছে তিনি অজু নামাজ আজান কোরআন পাঠ এই বিষয়গুলোকেও সাম্প্রদায়িকতার এক একটি উপলক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করলেন সাম্প্রতিককালে পাঠ্যক্রমে কিছু বিয়োগ এবং কিছু সংযোজন কিছু পরিবর্তন এ নিয়েই বিতর্ক শুরু হয়েছে তিনি সম্ভবত এমন কোন স্কুল কিংবা কিডার গার্ডেনের এই বইটি এখানে পেশ করেছেন যেখানে বেশিরভাগ বাচ্চারাই মুসলমান অথবা প্রায় সবাই সেখানে তাদেরকে এমন বই পড়ানো হচ্ছে যেখানে নামাজের কথা আছে আজানের কথা রয়েছে ওজুর কথা রয়েছে আমার খুব বিনীত প্রশ্ন তাহলে কি বাংলাদেশের মুসলমান অভিভাবকটা লাখ লাখো কোটি কোটি তাদের বাচ্চাদেরকে অজু নামাজ রোজা কুরান শরীফ পাঠ করা এগুলো শেখাতে পারবে না এমন বইগুলো কি নিষিদ্ধ বই এগুলো কি ভুল চেতনার বই এগুলি কি বর্জনযোগ্য সাম্প্রদায়িকতার উপলক্ষ তৈরি করে বইগুলো তাহলে আমরা কোথায় যাব বাংলাদেশের মুসলমান তাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা কীভাবে শেখাবেন রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা জানি নামাজের সঙ্গে অংশগ্রহণ মসজিদের সঙ্গে অংশগ্রহণ हजर संगे अंश ग्रहण तेलावत संगे अंश ग्रहण एदेश सब श्रेणी मानुषे टार्गेट कर लें कंगी जंगी हिसाब से आख्यय कर द्वितीय कथाटी चाहिए हल्की कथा बोलते, बोलते गए एक जगह गए रही गान शुना भलो नए वाक्यटी क्षूब्ध कर प्रश्न तुले এবং আশঙ্কা প্রকাশ করেছেন নিশ্চয়তার সঙ্গে যে এই যে গানের বিরুদ্ধে ক্ষোভ এবং গান হারাম এ কথা শুনে এই চেতনা নিয়ে বড় হয়ে এরাই পরবর্তীতে হোলি আর্টিজানের মতো ঘটনা ঘটায় গান গানের বিরুদ্ধে দাঁড়ায় স্বাভাবিক সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমার প্রশ্ন যে গান ইসলামী শরীয়তে কি আজকে হারাম বলা হয়েছে গান এবং বাদ্যকে এবং আরও বিভিন্ন আচার আচরণকে এখন কি এগুলো শেখানো যাবে না আলেম সমাজ মসজিদের মেহরাবে ওয়াজ মাহফিলের মঞ্চে এবং বইপত্রে কি তাহলে বাচ্চাদেরকে নিষিদ্ধ জিনিসগুলি বর্জন করার কথাগুলো বলতে পারবে না বাংলাদেশের স্বীকৃত রয়েছে অথবা তিনি পছন্দ করেন তার মতো লোকেরা পছন্দ করেন এবং এটাকে কোনো অন্যায় মনে করেন না এজন্যে এখন ধর্মীয় শিক্ষার বইপত্রগুলোতেও এটাকে অন্যায় হিসাবে আখ্যায়িত করা যাবে না বা ত্যাগ করার কথা বলা যাবে না আমরা তো যতটুকু জানি যে বাংলাদেশে এমন লাখ লাখো মানুষ রয়েছেন যারা গান শুনেন কিন্তু মনে করেন যে সেটা গোনা তারা এমন আরও জীবনযাত্রায় অনেক ভুল টুটি হয়ে যায় তাদের কিন্তু তারা ওইটার পক্ষে বলেন না যে এটা অন্যায় নয় এটা অপরাধ নয় এটা ধর্ম স্বীকৃত অথবা এটার বিরুদ্ধে ওলামা একরামের বলার কিছু নেই বলা উচিত না এরকম মনে করেন না সাহরিয়ার কবির সাহেব আসলে বাংলাদেশের বাচ্চাদেরকে কি শেখানো উচিত ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে অথবা এদেশের ধর্মবেদ ধর্মবেত্তারা ধর্মপ্রচারকরা ধর্মীয় শিক্ষকরা ইসলামের নিষিদ্ধ বিষয়গুলোর ক্ষেত্রে কি কি বিষয় নিষিদ্ধ বলতে পারবেন কিংবা পারবেন না এরকম একটা মাত্রা কি দিয়ে দিতে চাচ্ছেন এটা কি বাংলাদেশ সরকারের বাইরে তিনি কি নতুন কোনো কর্তৃত্বের মাপকাঠিদার করাতে চান না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমান তাদের अधिकार ए चेतना नहीं धर्मचर्चा धर्म शिक्षा एवं धर्म लालन करते एक, एक बड़ प्रश्न दाड़ी चिंताशील अभिभावक राष्ट्रे जा सूसिदान चिंतार ऊपर आस्था रही है सब रकम दल और मतर जा दायित्वशील व्यक्तित्व रे तश्नता तुलब जो क्या आज आजान नाम ইত্যাদি বিষয়ে ও সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠানো হচ্ছে কেন আজ গান শোনা ভালো নয় এ কথাটা বলতে পারা যাবে না এই প্রশ্ন তোলা হচ্ছে তাহলে কি ইসলামী শরীয়তের বিধানগুলো এখন উচ্চারণও করা যাবে না আমরা কি জানাব শাহরিয়ার কবিরের এই উদ্বেগ ক্ষোভ এবং বিরক্তিকেই আমল দিয়ে চলব না ইসলামের যে শিক্ষা আমাদের বাচ্চাকে ইসলাম শেখানো কাল থেকে সেই শিক্ষার উপরে আমল করব ংসায় যেতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখির